বাংলা মানবতা Vedas and realize that God is one division in Islam is prohibited. we understand.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 সসালামালাইকুম ওয়ারহমতুল্লাহ ও আবরকাত আমাদের অনুষ্ঠানের শুরুতেই থাকছে কুরান থেকে তেল اطيع الرسول اطيع الله واطيع الرسول واول الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله ورسوله ان كنتم تؤمنون بِاللَّهِ وَالْيَوْمِ الْعَاخِرِ ذَالِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَعْوِيلًا اے <تصفيق> باری اونوا بعد سورة نیسا ادھائي جار آیت اونوا شاعت امی شایطان حتی رو کھا پیتے اللہر اصطرائب راتسنا گوچھی آر دایا مای پرون হে মুমিনগণ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো। এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে সেটা উপস্থাপন কর আল্লাহ ও তার রাসুলের কাছে যদি তুমি বিশ্বাস করো আল্লাহকে এবং আখিরাতে সেটাই সর্বশ্রেষ্ঠ আর চূড়ান্ত সংকল্পর জন্য সেটা প্রকৃষ্টতর আমি ভাই আশরাফকে অনুরোধ করব করবো ডাকির নায়ক সম্পর্কে কিছু বলার জন্য তারপর শুরু হবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাই জাকির জাকির নায়ক একজন প্রশিক্ষণ প্রাপ্ত মেডিকেল ডাক্তার হলেও তিনি পৃথিবী জুড়ে বিখ্যাত একজন আন্তর্জাতিক বক্তা হিসেবে ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর ড জাকির ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করেন পবিত্র কোরআন সৈহাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের সাহায্যে এই ধর্মগ্রন্থগুলো থেকে হুবহু উদ্ধৃতি দেয়ার পাশাপাশি তিনি ব্যবহার করেন বিজ্ঞান আর যুক্তি। লেকচার শেষে প্রশ্নোত্তর পর্বে দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে নিক্ষুঁত বিশ্লেষণ আর অকাট্যযুক্তির জবাবের জন্য তিনি বেশ জনপ্রিয় তিনি বিভিন্ন দেশে লেকচার দিয়েছেন যেমন আমেরিকা কানাডা ইংল্যান্ড সৌদি আরব আরব আমিরাত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা বৎসোয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড দক্ষিণ আমেরিকার গায়না এরকম বিভিন্ন দেশে গিয়েছেন আর ভারতেও তিনি অনেক লেকচার দিয়েছেন এই কারণে শেখ আহমেদ দিদাত ইসলাম ও কম্প্যারিটিভ রিলিজনের উপর বিশ্ববিখ্যাত একজন বক্তা তিনি জাকির নাইকের টাইটেল দিয়েছিলেন দিদাত প্লাস ড জাকির নাইককে বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে নিয়মিতভাবেই দেখা যায় পুরো পৃথিবী জুড়ে একশো বেশি দেশে তার একশোরও বেশি লেকচার বিতর্ক আলোচনা এবং সিম্পোজিয়াম ডিভিডি আকারে বাজারে পাওয়া যায় তিনি ইসলাম ও কম্পারিটিভ রিলিজিয়নের উপর বেশ কয়েকটা বই লিখেছেন তাহলে দর্শক শ্রোতা ড জাকির নায়েক আমাদের উদ্দেশ্যে এখন লেকচার দেবেন যার টপিক শরিয়া বারবারিক আর পারফেক্ট তারাকে অনুরোধ করব তিনি কোরআনের একটা কপি উপহার দেবেন डीर नायक जार टपिक शरिया बार बारिक और पर রীম দিন রহলি সদরিবদানি কৌলি উপ प्रिय भाई बोन अपन सबा स्वागत जाना इसलामिक सम्भाषणे असलमकुम और दया शांति रहमत अपन सवार ऊपर वर्षित हो आज के आलोचना टपिक हरिया बारे बारि और परफेक्ट সরিয়া হচ্ছে ইসলামিক বিভিন্ন আইন নিয়ে পরিপূর্ণ একটা নিয়ম যেখানে একজন মুসলিমের বিভিন্ন অধিকার আর দায়িত্বের কথা বলা হয়েছে এটা দিয়ে মানুষের জীবন পরিচালিত হয় এই নিয়মগুলো পুরোপুরি সমন্বিত আর এখানে খুঁটি নাটি ব্যাপারগুলো নিয়ে বলা হয়েছে যেমন খাওয়া দাওয়া পান করা পোশাক পরা এছাড়া বিভিন্ন জটিল আইনও এখানে আছে এখন এই সরিয়া এর শাব্দিক মানে অনুসরণ করার জন্য পরিষ্কার পথ ইসলামিক পবিত্র কোরআন কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ সালার প্রেরণ করা ওহি এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মহম্মদ সাল্লা সাল্লামের উপর পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তালার বাণী আল্লাহ সবান এছাড়াও পবিত্র কোরণকে বলা হয় যে মাপকাঠি দিয়ে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হয় পবিত্র কোরআন মানুষের জন্য আল্লা সাবানা নাজিল করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে চোদ্দশো বছর আগে আর নাজিল হয়েছে আনুমানিক তেইশ বছর ধরে পবিত্র কোরআনে রয়েছে মোট একশো চোদ্দটা সুরা বা অধ্যায় আর এখানে আছে ছয় হাজারেরও বেশি আয়াত ছয় হাজারেরও বেশি আর পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় তবে অনেক বিশেষজ্ঞ ওনারা এই পবিত্র কোরআন মানে আল্লাহ সালার এই বাণীকে পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই অনুবাদ করেছেন এই কোরআন আল্লাহ এটা হচ্ছে ইসলামিক সর্বপ্রথম উৎসরিয়ার দ্বিতীয় উৎস হচ্ছে সুন্না সুন্না মানে আমাদের নবীর পথ অথবা আমাদের নবী যে কাজগুলো করেছেন আর এগুলো আছে সোহে হাদিসে আমাদের নবীর বিভিন্ন কাজ এবং কথা এই সুন্না বা সোহে হাদিস হচ্ছে পবিত্র কোরআনের সহায়ক গ্রন্থ এগুলো কোরআনের ব্যাখ্যা হিসেবে কাজ করে এখানে কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা দেওয়া থাকে আর এই সুন্যতার মধ্যে আমাদের নবী মোহাম্মদ সালাহামের নির্দেশগুলো সবার প্রথমে আসবে তারপর আসবে নবীর কাজগুলো আবার অনেক সময় নবীর বিভিন্ন নির্দেশগুলো ভালোভাবে বোঝার জন্য দেখার প্রয়োজন হতে পারে সাহাবিগণ তখন কি করেছিলেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন অনেক জায়গায় আছে যেমন সুরান্ন চার আয়াত অনুসাট আল্লাহ বলেছেনুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো রাসুলকে মান্য করো মানে সুনতগুলো মেনে চলো আমাদের নবী जगू बोले और नबी प्रथम पवित्र कुरान देख तर उदाहरण देख हमारे कथागुलर जो विस्तारित जानते चाओ ताजन्म के देख प्रजन्म देख प्रजन्म जो नबीर जीवनी सम्पर्स्तारित भावे जानते चान तीन किबी कथागुलू सबचे भलो बुझे নবীর সহচরগণ অর্থাৎ সাহাবিগণ যারা নবীর আমলে বেঁচে ছিলেন আমাদের নবীকে দেখেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাহলে আপনি যদি হাদিসগুলো ভালোভাবে বুঝতে চান যদি কোনো মতভেদ থাকে তাহলে জীবনী দেখবেন সালফে সালহিন গণের মানে তিনটা প্রজন্ম যদি আরো বিস্তারিত জানতে চান আরো ব্যাখ্যা চান তাহলে জীবনী দেখতে পারেন সাহাবিগণের তারপরের প্রজন্ম এবং তারপরের প্রজন্ম ব্যাস তাহলে আমাদের নবীর সুনত অর্থাৎ সহি হাদিস হচ্ছে শরিয়ার দ্বিতীয় উৎস তিন নম্বর উৎস হচ্ছে ইজমা তার মানে মতামতের উপর একটা জরিপ অথবা মতামত নিয়ে একটা চুক্তি সাহাবেগণের মতামত আমাদের নবীর সহচর সলফেজ সালেহিনগণের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় আর পাশাপাশি হিজড়ি প্রথম শতাব্দীর বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞের মতামতকেও এখানে গুরুত্ব দেওয়া হয় যদি কোনো প্রশ্নের উত্তর পবিত্র কোরনে না পান যদি পবিত্র কোরআনে কিছু পরিষ্কার বলা না থাকে তাহলে নবীর সুন্নতের ভেতরে খোঁজেন মানে আমাদের নবীর সহি হাদিস যদি সেখানে খুঁজে না পান তাহলে আপনি যাবেন তৃতীয় উৎসে আর সেটা হচ্ছে ইজমা মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিযা এটা তৃতীয় উৎস সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি আমাদের ফলো করা যখন দুজন মুসলিম করবেন তার মূল নীতিটা কি মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকলেও একমাত্র ইসলামই क्यों गुरुत्वपूर्ण जान देख इ गुरुत्व बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंग मर मुज প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে সংসর্গে পরবর্তী অনুষ্ঠান সাধারণত যুক্তির মাধ্যমে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়া যদি আপনি এ ব্যাপারে সরাসরি কিছু না পান পবিত্র কোরআনে অথবা আমাদের নবীর হাদিসে अथवाजमायधारण जुक्ति व्यवहार कर समस्या समाधान करते कुरान अन्यातर भित्ती अथवा नबीर हादिसर भित इजमार भित लजिक व्यवहार करबी विशेष एक बेपारे सरसर किचू बवित्र कुरान अन्यात गो नबी सुन्नत और इजमा এভাবে যুক্তি ব্যবহার করে একটা গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবেন তবে এটা শুধুমাত্র ইসমার পরে ব্যবহার করা যাবে এটা ব্যবহার করা যায় একটা ইসলামিক দেশে যেখানে সঠিক ইসলামিক সরিয়া মানা হয় প্রধানত সরিয়ার উৎস এই চারটা এক নাম্বার আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ সবান বাণী দুই নাম্বার আমাদের নবীর সন্নত অর্থাৎ সোহি হাদিস তিন নাম্বার হচ্ছে ইজমা আর চার নাম্বার হল কিয়াস ইসলামিক সরিয়া হলো একটা পরিপূর্ণ আচরণ বিধি। এটা মানুষকে দেয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা কিভাবে জীবন কাটাবো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে মিডিয়া পাশাপাশি ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া আসলে বর্বরচিত। আর শরিয়ার বিরুদ্ধে তাদের যে অভিযোগ তার মধ্যে আপনারা দেখবেন বেশিরভাগই দুটো বিষয়কে কেন্দ্র করে একটা হচ্ছে ইসলামে বিভিন্ন শাস্তি হয়তো তারা পোস্টার লিখে নয়তো বই প্রচ্ছদ বানাবে একজন লোককে হয়তো খালেগা এ করে চাবুক মারা হচ্ছে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসলামে নারী তাদের নাকি ছোট করা হয় তারা দেখা হি যাবে মধ্যে একজন মহিলা এই দুটো বিষয় দিয়েই সাধারণ সমালোচকরা সরিয়াকে আক্রমণ করে আর বলে এটা বর্বরতা এছাড়া আরও কিছু অভিযোগ আজকে সময় কম তাই শরীয়ার সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না তাছাড়া সময়ের স্বল্পতার কারণে আমি মিডিয়া এবং ইসলামের সমালোচকদের করা সবগুলো অভিযোগের উত্তর দিতে পারব না এখানে তবে হাতের যে সময় আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে শরীরের সম্পর্কে কিছু ভুল ধারণা দূর করতে পারি আমি আগেও বলেছি প্রথম পয়েন্টটা বেশিরভাগ পশ্চিমা লেখক আর ইসলামের সমালোচক সরিয়া ভিত্তিক শাস্তির প্রসঙ্গ তুলে ইসলামকে আক্রমণ করে এখন ইসলামিক আইনে ইসলামিক শাস্তিটা নাকি বর্বরচিত ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর অন্যান্য জীবন ব্যবস্থার সাথে তুলনা করলে আপনি বুঝবেন পৃথিবীর বেশিরভাগ ধর্মই আসলে ভালো কথা বলে বেশিরভাগ ধর্মই ইসলাম সহ তবে অন্যান্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা হচ্ছে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের পদ দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। যেমন ধরেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মই আমাদের বলে যে চুরি করা উচিত না হিন্দুজম বলছে চুরি করু না খ্রিস্টান ধর্ম বলছে চুরি করোনা ইসলামও বলছে চুরি করু তাহলে ইসলামের সাথে অন্যান্য জীবন দর্শন বা অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি এখানে পার্থক্য হচ্ছে যে ইসলাম ভালো কথাগুলো বলার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব ইসলামিক শরীয়া অনুযায়ী এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত তার মানে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আছে অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি সেই লোকই প্রত্যেক হিজড়ি সালে অতিরিক্ত সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে যদি প্রত্যেক ধনী লোক জাকাত দিয়ে থাকে পৃথিবীতে দারিদ্র বলে আর কিছুই থাকবে না তাহলে পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যাবে না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাল হাসর পদ্মা নম্বর সাত এখানে আছে যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধনসম্পদ শুধুমাত্র ধনী লোকদের কাছে আবর্তিত না হয় এটা বাধ্যতামূলক দান এটা ইসলামিক শরীয়ার অংশ এটা ফরজ যে সব লোকজন ধনী जैसे संचय पचाशी ग्राम स्वर्ण चेहरे बेसिजाले से दान परलो आल्ला पुरुष अथवा नारी तरह हाथ केटे फिलहाल आल्ला तला पक्ष के आदर्श दंड अने तो हाथ केटे फिलबें ये विज्ञान और प्रजुक्त जुगे ইসলাম একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর ধর্ম আর অনেকে এরকম ভাবে যে যদি সৌদি আরবে যায় সেখানে আইনটা এরকম অনেকেই মনে করে যে হয়তো সেখানে অর্ধেক মানুষেরই হাত কাটা পড়েছে অনেকেই মনে করে যে সৌদি আরবে যেহেতু এই আইন আছে তাই প্রতি দুজনের মধ্যে একজনের হাত কাটা পড়বে বিশ্বাস করেন আমি পর্যন্ত কয়েকবার সৌদি আরবে গেছি আমি অনেকবারে গেছি এখন পর্যন্ত একটা মানুষ আমার চোখে পড়েনি যার হাত কেটে ফেলা হয়েছে होते बारे कि लोकेर हाथ काटा हो देखनी आईन टाइम मानूष अंत दस बार चिंता करी करा इसमामिकरिया देवे चूरी करा तब सब मानुष मे चलबा जा रा आल्लाश्वास मानव क्योंकि सबा मेरे चलबा एन समस्या समाधान टाइप समाधान हमेशा যদি তারা আল্লাহ সবান নির্দেশগুলো না মানে অবশ্য শাস্তি পেতে হবে আর বর্তমানে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা বলা যেতে পারে আপনারা কি জানেন চুরি ডাকাতির দিক থেকেও আমেরিকা পৃথিবীর মধ্যে একেবারে প্রথম সারিতে আছে আপনাদের একটা প্রশ্ন করি যদি আমেরিকা ইসলামিক সরিয়ে প্রয়োগ করা হয় ইউএসএতে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত দেবে আর তারপরেও যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন করি আমেরিকায় বর্তমানে চুরি ডাকাতির যে হার সেটা বেড়ে যাবে নাকি একই রকম থাকবে নাকি কমে যাবে অবশ্যই কমে যাবে এটা একটা প্র্যাকটিক্যাল আইন আপনি সরিয়া প্রয়োগ করেন অবশ্যই ফলাফল পাবেন সেজন্য আমি বলছি যে ইসলামিক সরিয়া একেবারে নিখুঁত আইন প্রয়োগ করব। ফলাফলের জন্য শুধুমাত্র বয়ে লেখার জন্য না মানুষ এখানে তর্ক করার ভাবে যদি এই আইন প্রয়োগ করেন দেখছেন কত মানুষ চুরি ডাকাতি করছে আমেরিকায় হাজার হাজার মানুষ চুরি ডাকাতি করে তাহলে কি আপনি হাজার হাজার মানুষেরই হাত কাটবেন সরিয়ে প্রয়োগ করলে বদলাবেন মাত্র কয়েকজন আর বাকি সবাই আল্লাহ চাইলে কখনো চুরি করবে না। অন্যরা এখন জানে যদি অ্যারেস্ট হই বের হয়ে যেতে পারবো ঘুষ দিতে পারবো বড়ো সড়ো কোনো শাস্তি পাবো না তবে যদি শাস্তিটা কঠিন হয় তাহলে চুরি করার আগে দশবার অন্তত চিন্তা করবে তখন চুরির ইচ্ছাটাও কমে যাবে আর মানুষজন এটা বুঝতে পারে না যে ইসলামিক চুরি পরিপূর্ণ এটা নিখুঁত তার মানে এই না যদি কোনো গরিব লোক রুটি চুরি করে কারণ তার খোঁজা লেগেছে এজন্য হাত কাটতে হবে না যদি গরিব লোক চুরি করে কিছু খাওয়ার জন্য এটা আসলে সরকারের ইসলামিক কর্তৃপক্ষের দায়িত্ব সবাইকে খাবার দেওয়া সে কেন খাবার জন্য চুরি করবে দায়িত্ব আসলে মুসলিম উম্মার দায়িত্ব দেশের মানুষের আমরাই খেয়াল রাখবো আমাদের প্রতিবেশী যেন খেতে পারে বুঝতে পারছেন এই শাস্তির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে যদি অনেক টাকা চুরি করেন ইত্যাদি ইত্যাদি তখন শাস্তি হবে এরকম আর ইসলামিক একটা দেশে কোনো লোকের খাবার চুরি করার প্রশ্নই আসবে না সে জন্যই আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে সৌদি আরবে সবচেয়ে চুরি চুরিডাখাতির পরিমাণ কম এটা প্র্যাকটিক্যাল আইন প্রয়োগ করলে ফলাফল পাবেন আমি এখানে শাস্তির একটা উদাহরণ দিলাম আর যুক্তি যে কেন শাস্তিটা এরকম মানুষজন ভয় পায় যে হাত কেটে ফেলা হবে যখনই সরিয়া প্রয়োগ কর শাস্তি প্রয়োগ হয়তো করবেন না প্রয়োগ করলেও সেটা খুবই কম পরিমাণ অন্য আরও যে বিষয় ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার সময় সময়স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে তাদের কোনো অধিকার নেই তারা পুরুষের সমান নয় ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয় তারা সমান তবে একই রকম নয় আমাদের স্রষ্টা আল্লাহ সামানা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন জৈবিকভাবে আলাদা দেহের গঠনে আলাদা মানসিকভাবেও আলাদা আর তাদের এই মানসিক গঠন জৈবিক গঠন আর দেহের গঠনের ভিত্তিতে আল্লাহ সামানা পুরুষ এবং নারীর দায়িত্ব কর্তব্যও আলাদা করে দিয়েছেন দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রেই पुरुष एवं महिला तान कि महिला आपारे पुरुषरा किुटा एगिए आव मिलिए तरा समान अपन एक उदाहरण दी धरें को परीक्षा दूज छात्र छात्र ए छात्र बी दोजन एक शो ते आशी पेल दोज प्रथम हल जो अपनी परीक्षार खाता देखें धरें से दस टा प्रश्न आत प्रश्न दस नम्बर সেখানে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে দশের মধ্যে নয় আর ছাত্র বি পেয়েছে দশের মধ্যে সাত তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে ছাত্র বি চেয়ে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে নয় ছাত্র এ পেল দশের মধ্যে সাত তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে ছাত্র এর চেয়ে এরপর বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে দশ আট যোগ করলে দেখবেন দুজনেই পেয়েছে একশো তে আশি সব মিলিয়ে তারা সমান তবে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে কিছুটা এগিয়ে আছে একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সব মিলিয়ে সমান কিছু কিছু ব্যাপারে মহিলারা খানিকটা এগিয়ে আবার কিছু ব্যাপারে পুরুষরা খানিকটা এগিয়ে يَا دُونِي نَنَّ دِينًا آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ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 पाउंड बारे इमेल कर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 क्या इसलम दिए भलो आचरण जोर बोझार जन्ख चरित्र गठने इतना